السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله وصحبه أجمعين وبعد সম্মানিত দর্শকবৃন্দ আমরা আলোচনা করেছিলাম ইমাম আবু জাফর তুহাবী رحمۃ اللہ رضীত bayan e aqidah ahlus sunnah al jamma ahlus sunnah al jamma tar aqidar barna nai kitab tir ekti ongse jekhane amader imam bolchilen nu'minu bil ba'si wa jazail a'mali yawm al qiyamah আল্লাহ তালা যে প্রতিদান দিবেন আমলের অনুসারে সেটা আমরা সেটার উপর আমরা ইমান রাখি দর্শকবৃন্দ আমরা এর আলোচনায় বলেছিলাম যে কেয়ামতের মাঠে মানুষ তিন শ্রেণিতে বিভক্ত হবে প্রথম হচ্ছে যারা জোয়ালম কাফের যারা তাদের আল্লাহ তালা এক ধরনের মামলা হবে তাদের সাথে এক ধরনের কাজ কারবার চলবে দ্বিতীয় হচ্ছে এমন লোকগুলো যারা ইমান এনেছে অথচ গুণা করেছে তাদের এক ধরনের অবস্থা হবে আর তৃতীয় তিন নম্বর যে গোষ্ঠীটা সেটা হচ্ছে যারা তাকোয়া ফরেজগার আল্লাহর একান্ত যারা নবী সিদ্দিক সুহাদা সো আলহীন যাদের কথা আল্লাহ তালা বলেছেন হাসিনা উল্লাইকা রাফি যাদের সম্পর্কে রসোল্লা যাদের সাথে থাকার জন্য আগ্রহ প্রকাশ করেছেন বলেছেন আল্লাহুমা রাফি আলা এভাবে এই লোকগুলোর ব্যাপারে আমরা বলতে পারি যে তৃতীয় এই গোষ্ঠীটা সম্পর্কে আমরা আলোচনা করছিলাম গত পর্বে আমরা শুরু করেছিলাম এই আলোচনা যে বলেছিলাম যে হাসরের মাঠে তৃতীয় যারা সত্যি এক বান্দারা তারা কখনো আল্লাহ তাদেরকে দেখে বলবেন তোমাদের কোনো ভয় নেই তোমরা কোন ফেরেশান হবে না কোরআনে করিম আল্লাহ তালা অন্য আয় বলে দিয়েছেন জেনে রাখো নিশ্চয় আল্লাহ যারা আল্লাহর বন্ধু যারা তাদের কোনো ভয় নেই এবং তারা প্রেশান হবে না আল্লাহিন আমন ও কান্তাকুন আল্লাহর বন্ধু আল্লাহর অলিত তো তারাই যারা ইমান আনে এবং তাকে অবলম্বন করে ইমানের রোগ ইমান যারা পরিপূর্ণ করেছে ইমানের দাবি যারা পূর্ণ করেছে যারা আল্লা আল্লাহ তালাকে না দেখে যার তারপরে ইমান এনেছে আল্লাহ তালা তাওহিদ যারা সুপ্রতিষ্ঠিত করতে ফেরেছে আল্লাহ তালার তাওহিদ প্রতিষ্ঠিত রাখার কারণে যারা শিরিক করেনি কুফুরি করেনি মোনাফিকি করেনি এবং যা তারা রসুলুল্লা সাল্লোরে ইমান এনেছে রসুল এনেছে এবং তার আখাতের পরিমান এনেছে কিতাবের ভর ইমান এনেছে এবং তারা ফেরিস তাদের ভর ইমান এনেছে এবং তার তাকদির ভর ইমান এনেছে এরা এবং যারা তাকও অবলম্বন করেছে আল্লা দিন আমন ওয়ান্তাকুন ইমান এনেছে এবং তাকও অবলম্বন করেছে দুনিয়ার বুকে চলার ক্ষেত্রে সব সময় সাবধানে ছিল তারা তারা নিজে সচেতন ছিল এবং সবসময় চিন্তা করেছে যে আমার দ্বারা কোন অন্যায় যেন না হয়ে যায় এই লোকগুলোকে আল্লাহ তালা তাকোয়ার অনুসারী করেছেন এই তাকোয়ার তারা যারা তাকোয়া অবলম্বন করেছে ইমান এনেছে এরা হচ্ছে আল্লাহর বন্ধু এদের কোন ভয় থাকবে না আসরের মাঠে তারা নির্ভয় থাকবে তাদের জন্য কি রয়েছে আল্লাহ তালা বলে দিয়েছেন লহমুল বুসরা ফিল হায়াত দুনিয়া ফিল আখরা দুনিয়ার বুকেও তাদের জন্য সুসংবাদ থাকবে আখেরাতও তাদের জন্য সুসংবাদ থাকবে অর্থাৎ তাদের সুসংবাদ সর্বত্র দুনিয়া তো আখেরাতে দুনিয়াতে তারা মৃত্যুর সময় সুসংবাদ প্রাপ্ত হবে আমরা সেটা আগে আলোচনা করেছি মৃত্যুর সময় ফেরে এসে বলতে থাকবে যে তোমরা ভালো ছিলে তোমাদের জন্য ভালোভাবে তাদেরকে রুহরণ করবে এবং তাদের সুন্দর তাদের তাদের ইয়া হবে পরিসমাপ্তি হবে অত্যন্ত সুন্দর আর আখরাতে তাদের জন্য ভালো থাকবে আখ রাতের কেয়ামতের মাঠে আল্লাহতালা তাদেরকে সুসংবাদ জানিয়ে দিবেন যে তোমাদের কোনো ভয় নেই তোমাদের কোনো সমস্যা নেই এটাই আল্লাহ তালা কোরআনে কারিম অন্যত্র ঘোষণা করেছেন যে তারা বলবে ইনা ইয়ৌমান আবু সন কম তিয়া দুনিয়ার বুকে তারা ভীত ছিল সন্ত্রস্ত ছিল এই জন্য আখেরাতে ভয় করার কিছু থাকবে না তারা বলতো ইন্নানা খাহু যে আমরা তো ভয় করছি আমাদের রবের পক্ষ পক্ষে এক এক দিনের ভয় করছি রবের পক্ষ যে দিনটি নির্ধারণ করা হয়েছে যেই দিনটি আবুস যেই দিনটি খুব কারোর প্রতি দয়ামায়া চিনে না এই দিনটির ভয় আমরা করছি দুনিয়ার বুকে যেহেতু ভয় করেছে আখেরাতে এই জন্য তাদের আর ভয় পেতে হবে আল্লাহ তাদের নির্ভয় করবেন তারা ভয় পাবে না আল্লাহর সুরোরা আল্লাহ তাদেরকে বাঁচিয়ে দিলেন ওই দিনের কঠিন বিপদ থেকে তাদেরকে বাঁচিয়ে দিবেন খুশির সাথে আনন্দের সাথে তাদের সাথে সাক্ষাৎ করবে তারা আল্লাহর সাথে ও বিমা বি আর যেহেতু তারা সবর করেছে কষ্ট করেছে ভীত ছিল সন্ত্রস্ত ছিল তারা তাদেরকে আল্লাহ তালা প্রতিদান দিলেন জান্নাত হারিরা জান্নাত দিবেন এবং রেশমি পোশাক দিবেন আল্লাহ কিয়ামতের মাঠে তারা ভয়হীন হিসাবে উঠবে কোনো ভয় থাকবে নিঃসংখ্য চিত্ত হিসাবে তারা হাঁসের মাঠে উঠবে সাদ্দেবনা আউসাদুব রসুল্লাহ সাল্লাম বলেছেন মহান আল্লাহ তালা বলেন এটা আদি কুচি আল্লাহ তালা বলেন আজি কুচিতে ওয়া ইসি ওয়া জেলি আমি শপথ করছি আমার সম্মানের এবং আমার মর্যাদার লা আমি দুই আমার আমার বান্দার জন্য আমার কোনো বান্দার জন্য দুইটি নিরাপত্তা এবং দুইটি ভয় একসাথ করব না ইন ইনহুয়া নিহা আহ ইহুমা আজমাউ আজমাফিয়াঈ যেদিন দুনিয়ার দুনিয়ার বুকে যদি কেউ আমাকে সে নিঃসংকুচিত হয়ে যায় তরে তাকে ভয় দেখাবো যেদিন সব মানুষ আমি একত্রিত করবো আর দুনিয়ার বুকে আমাকে ভয় পেয়ে থাকে এবং আল্লাহর নির্দেশনা চলে থাকে যেদিন সমস্ত মানুষকে তাকে আমি নিরাপদ করব। এই জন্য আল্লাহ তারা যে তার খাদিসি কুৎসি তা বলেছেন সোফহান আল্লাহ প্রত্যেকটি মানুষ দুনিয়ার বুকে ভিতরে সন্তোষ থাকা উচিত যে আমার এই কর্মকাণ্ড কর্মকাণ্ড কি আল্লাহ আমার গ্রহণ করছে কি করেনি আর अभी जै कर हमें जो अन्याय कर माफ कि पा कि पाना जो सर्वक्षण भीत सन्तृस्तला क्या मतर दिन निर्भय करब चित्त करबें तार भये ना ये जो बेसि मानुष एख्लॉस चल दुनिया बुके आल्लर जन्गुली कर तत बसिता आल्लर दरबारे ग्रहणजोग्य एवं से भयीन कर शिक्कीन कर जेज ইব্রাহিম আলাই সালাতাম বলেছেন যে তোমরা কেন আল্লাহকে ভয় করছো না তোমরা মনে করে আমাকে ভয় দেখাচ্ছ আল্লাহর এমন তোমাদের মূর্তির ভয় দেখাচ্ছ তোমরা জানো না যে হাসরের মাঠে এই মূর্তিগুলি কিছুই করতে পারবে না আর তোমরা আল্লাহকে ভুলে যাচ্ছ আল্লাহর ভয় তোমাদের অন্তরে নেই যে আল্লাহর সামনে দুনিয়াতে ভয় পেলে আখেরাতে ভয় পেতে না কিন্তু দুনিয়াতে যেহেতু ভয় পাওনি আখে তোমাদের ভয় পেতেই হবে ইব্রাহিম আলাই বললেন আমি কিভাবে ভয় পেতে পারি তোমার যেগুলোর সাথে আমার শরীর করতে বলতেছ এগুলিকে কিভাবে আমি ভয় পেতে পারি অর্থাৎ মূর্তিগুলিকে ভয় পাওয়ার কিছুই নেই ও খুন আন্না কুমার শর্তুম বিল্লা তোমরা কেন ভয় পাচ্ছ না যে তোমরা আল্লাহর সাথে শরিক করছো যেগুলি তোমাদের কোনো কে নিরাপদ ক্ষমতা যোগ্যতা রাখে এটা তোমরাই চিন্তা কর তোমরা দুনিয়ার বুকে আল্লাহকে ভয় না পেয়ে ভয় পাচ্ছ তোমাদের মূর্তিদের আর আমি আল্লাহকে ভয় পাচ্ছি এগুলি মূর্তি ভয় না, আমাদের মধ্যে কে নিরাপত্তা পেতে পারে তোমার বিচার করো তখন আল্লাহ বলে এবং তারাই হচ্ছে পারবে সুতরাং আল্লাহ আল্লাহ তালার পথে থাকলে যারা তাক্য অবলম্বন করবে হাসরের মাঠে তারা আসবে তাদের কোনো ভয় থাকবে না নিঃসংখ্য থাকবে এবং তারা তাদেরকে ফের তারা বলবে সুসংবাদ জানাবে এবং আল্লাহ তালা তাদেরকে ডেকে বলবেন এই জন্য তোমাদের ভয় পাওয়ার প্রয়োজন নেই আর তোমাদের যে সমস্ত আমোল যা করেছ সেগুলির প্রেশান হওয়ার দরকার নেই আমি তোমাদের সবকিছু হেফাজত করব। দ্বিতীয় যে জিনিসটি হাসরের মাঠে ইমানদারদের দ্বিতীয় অবস্থা হবে সেটা হচ্ছে আল্লাহ তাল মাঠে অনেক মানুষকে তার আর্শের নিচে ছায়া দিবেন যেদিনে সে যেদিন আর্সের নিচে বেঁধে আর কোথাও কোন ছায়া থাকবে না মানুষ তখন কঠিন কঠিন যে আগুন আগুনের চেয়ে বেশি শক্তিশালী যে গরম হবে উত্তপ্ত হবে উত্তপ্ত সেই সূর্যের সামনে দাঁড়াবে গরমাক্ত হতে থাকবে মানুষ কষ্ট পেতে থাকবে সে কষ্টের মধ্যে ওই লোকগুলো রহমানের আর্শের নিচে ছায়া পাবে তারা প্রশান্তিতে থাকবে যদি ইমান এবং তাকুয়া নিয়ে তাকে ওখানে যেতে পারে এবং একটা বিরাট গোষ্ঠী তাদের ব্যাপারে রসুল্লাহ সাল্লাম সুসংবাদ দিয়েছেন কারা সেটা পারবে রসুল বলে দিয়েছেন যাদের হিম্মা অনেক উপরে যাদের অনেক ইচ্ছা ইচ্ছা শক্তি অনেক বেশি যারা ইসলামের আকিদাকে সঠিকভাবে ধারণ করেছে তাদের সেই সুযোগটা পাবে তারা কারা রসুল্লাহাম তাদের ব্যাপারে স্পষ্টভাবে বলে দিয়েছেন ইমাম উনআাদল তাদের স্পষ্ট করে ইমাম উনআাদ ইনসাফকারী ইমাম হবে যিনি যিনি তার ক্ষমতা থাকার পরেও ইনসাফ করেছেন সীমা লঙ্ঘন করেননি কারণ এর মধ্যে এর মধ্যে রয়েছে আল্লাহ তালাকে ভয় পাওয়ার বিষয় আল্লাহ তালাকে ভয় পেয়ে তিনি অন্যায় করেননি ক্ষমতা ছিল কিন্তু বাস্তবায়ন করেননি তিনি বলেছেন আমি আল্লাহকে ভয় পেয়ে তিনি আল্লাহ তালা নির্দেশন মেনে চলেছেন এর মধ্যে আছে যুবক যে যুবক আল্লাহর এবাদতে বড় হয়েছে অন্যায় করেনি তাদের মতো নয় যারা অন্যায় করতে করতে শেষে তো অবাক এরকম নয় ওই যুবক যে যুবক সারা জীবন আল্লাহর এবাদতে ব্যয় করেছে আল্লাহর এবাদতে বড় হয়েছে এবং ও আল জামা পরিধান করেছে এবং নফস এবং প্রবৃত্তিকে ধমন দমন করতে পেরেছে এবং যুবক নিঃসন্দেহে আল্লাহ তালার রসুল বলে দিয়েছেন আল্লাহ তালার আর্সের ছায়ায় সে ব্যক্তি সেদিন প্রশান্ত চিত্ত থাকবে আর এক গোষ্ঠী থাকবে যারা মসজিদ কে যারা তামির করে মসজিদকে যারা আবাদ করে দুই ধরনের আবাদ আছে সবসময় মসজিদে যায় একটা হচ্ছে মসজিদ নির্মাণ করে দুই ধরনের আবাদ যারা করবে তারাও তারাও আখেরাতে আল্লাহ তালার আর্শের নিচে ছায়া পাবে তারা মসজিদে গেলে শান্তি পায় তারা মসজিদে গেলে শান্তি পায় মসজিদে গেলে তারা আল্লাহ তালার সাথে সম্পর্ক তৈরি হয় তারা মসজিদ ছাড়তে চায় না ছাড়ার পরেও আবার চায় যে আবার কখন মসজিদে ফিরে আসবে এই চিন্তা যাদের থাকে এই লোকগুলো আরশের নিচে ছায়া পাবে अनुरूपलोन चाह पा जरा परस्पर भलोबेस आल्लर उद्देश्य दुनिया उद्देश्य नहीं दुनिया क्यों जो भलोबाशेना मुख के भलोबेना अने के दुनिया भलोबाशे अनेमी स्त्री स्त्री स्वामी बेटा ओर जिसमें भलोबा आई भलोबा दुनिया দুনিয়ার জন্য না হয়ে দূর দূরান্তের মানুষগুলো যারা একে অপরকে ভালোবাসে শুধু আল্লাহ দিনকে ভালোবাসে দিনের কাজ করে বলে তাকে ভালোবাসে দিন দিনের পথে চলে বলে তাকে ভালোবাসে দূর দূরান্তের এই মানুষগুলো যারা এই ভালোবাসাতে লিপ্ত আছে। এদেরকে আল্লাহ তালা এই বন্ধুত্ব টিকিয়ে রাখবেন এই ভালোবাসা এই যে স্থায়ী বন্ধন তা ঠিক রাখবেন এবং তাদেরকে এই কারণে তারা যে ব্যক্তি মহিলাদের ফেতনাতে পড়েছে অথচ তাদের এই ফেতনা থেকে বের হয়ে অন্যায় বের হয়ে গেছে সে অন্যায় লিপ্ত হয়নি হাজারো প্রচেষ্টার পরেও সে অন্যায় থেকে বেরিয়ে গেছে অন্যায় সে তাই সে করেনি বরং নিজেকে হেফাজত করেছে ইস ইউসুফ আলিয় সালাতামের মতো অবস্থায় এসে সে ফিরে গেছে কোনোভাবেই সে অন্যায় লিপ্ত হয়নি এই লোকটি এই লোকগুলোকে আল্লাহ তালা আর্শের নিচে সেয়া দেবেন আরও এক ধরনের লোক আছে যাদেরকে আল্লাহ তালা আর্শের নিচে সেয়া দেবেন যারা এক দিনের সাথে দিন একলাসের সাথে তাদের কর্মকাণ্ড পরিচালনা করেছে এই তারা যা দান করেছে কখনো কাউকে যা দেয়নি গোপনে এমন কিছু দান করেছে যা অন্য কেউ জানেনি কোনো দিন অথবা নিজের ডান হাত দিয়ে যা যাব আমহ হাত তা জানতে এরকম অবস্থা যে কাউকে জানানো চিন্তাও করেনি চেষ্টা করেনি এই লোকগুলোকে আল্লাহ তালা আর্শের নিচে ছায়া দেবেন আবার ওই লোকগুলোকে আরশের নিচে ছায়া দেবেন যারা একান্তভাবে আল্লাহর কথা স্মরণ করেছে আল্লাহ তালার ভয়ে ভীত হয়েছে হাঁসরে মাঠে উঠতে হবে সেটার ভয় করেছে কবরে কি হবে সেটার ভয় করেছে হাঁসের মাঠে কি তার ওজন কি বাড়বে না কমবে সে ভয় করেছে সে ভয় করেছে কি তারা দিবে না সৌভাগ্য হবে কি হবে না ভয় করেছে ভয় করেছে কিভাবে সে পোলসেরাত পার হবে তার কিভাবে কি অবস্থা হবে সেটা সে ভয় করেছে অন্ধকার তাকে কি ছেয়ে যাবে না সে আলোকিত হয়ে পার হতে পারবে এই ভয়ে সর্বদা সে ভীত ছিল এই ভয় যারা করবে হাঁসের মাঠে আল্লাহ তাকে বলেছেন সেদিন আল্লাহ তালা সাত শ্রেণীর লোককে তার আর্শের নিচে ছায়া দিবেন এর মধ্যে প্রথম হচ্ছে ইমামুল আদেল ওই রাষ্ট্রপ্রধান যিনি ইনসাফ করেছেন তার ক্ষমতা ছিল অন্যায় করার করেননি তার ক্ষমতা ছিল খারাপ পথ চলার চলেননি উপকারের জন্য যত রকমের পথ আছে সবকিছু সে তিনি বা সে কাজ দেখিয়ে দিয়েছেন মানুষের উপকার তার জীবনের প্রতিটি প্রতিটি ক্ষণ কেটেছে ওই ব্যক্তি ওই রাষ্ট্রপ্রধান ওই ক্ষমতাসীন ব্যক্তি আর সে ছায়া পাবে বলে রসুল্লা ঘোষণা করেছেন ওয়সাফি আর পরে তবা করে ফেলবে বা অনেকে মনে করে যে যুবক বয়সে কারনা দোষ আছে কথা ঠিক নয় যুবক বয়সে যদি কোনো কেউ নিজে কন্ট্রোল করতে পারে এটাই হচ্ছে সব প্রত্যেকের পৌরশ প্রত্যেকের পৌরুষ তো তারই যেহেতু এর পুরুষে পুরুষ মানুষের নিজেকে ধারণ করতে পেরেছে নিজের শক্তি সামর্থবান পুরুষে এই জন্য তাকে আল্লাহ তালা যেহেতু সে কষ্ট করেছে আল্লাহ তাকে আর্শের নিচে সায়া দেবেন আর তৃতীয় ওই ব্যক্তি রাজুলন কালব মোয়াল্লা কুমফিল্মে সাজিদ রসুল্লাহম বলেছেন ওই ব্যক্তিকে আল্লাহ তালা আর্শের নিচে সায়া দেবেন যার অন্তরটা মসজিদের সাথে লটকে আছে অর্থাৎ মসজিদের সলাত আদায় করার পরে আবার মসজিদে না আসা পর্যন্ত তার প্রশান্তি হয় না কখন মসজিদে যাবেন এই চিন্তা সে থাকে সর্বক্ষণ মসজিদের প্রতি তার ঝোঁক রয়েছে এই ব্যক্তিটির কেউ আল্লাহ তালা আশ্রয় নিচে ছায়া দেবেন আর ওই ব্যক্তি যে ওই দুই ব্যক্তিকে আশ্রয় নিচে আল্লাহ তালা ছায়া দেবেন যারা পরস্পর ভালোবেসে আল্লাহর উদ্দেশ্যে একত্রিত হয় এটার জন্য আর পরস্পর পৃথক হয় এটার জন্য অর্থাৎ তাদের ভালোবাসা একত্রিত হওয়া পৃথক হওয়া দুইটাই আল্লাহর জন্য হয় যদি হয় তাহলে আল্লাহ তালা তাদেরকেও আমি আল্লাহকে ভয় করি তুমি নিয়ার সামান্যতম ক্ষণিকের জন্য আমি নিজেকে অপমানিত করব না আমি আল্লাহকে ভয় করি কঠিন শাস্তিকে ভয় করি আমি আল্লাহর আর্শের নিচে সাহা পেতে চাই এই জন্য সে অন্যায় করেনি দুনিয়ার বুকে যুবক শ্রেণী আজ যেভাবে ঘুরে বেড়াচ্ছে অন্যায় করে বেড়াচ্ছে এবং তারা কারো কথা শুনছে না বাধা শুনছে না তাদের জন্য এটা একটা বড় সুসংবাদ যদি তুমি নিজেকে হেফাজত করতে পারো আরশের নিচে তুমি ছায়া পাবে যেদিন লাজুল্লা ইজুল্লহ আল্লাহর ছায়া আছে আরশের ছায়াবি তার আর কোনো ছয় কোনো ছায়া থাকবে না কঠিন বিপদের দিনে সেদিন তুমি ছায়ার অধিকারী হবে আর আল্লাহ তালা তোমাকে খুশি করে দিবেন দুনিয়ার বাকি অন্যায় যা ত্যাগ করেছে অন্যায়ের বিপরীতে তোমাকে সেদিন ন্যায় দিয়ে তোমাকে খুশি করে দিবেন যা তুমি এখন তুমিও করতে পারো না আল্লাহ তালা সেদিন আরো এক শ্রেণীরকে আশের নিচে ছায়া দিবেন যে সেই লোকগুলো নিজ হাতে দান হাতে যা দান করেছে বাম হাত জানতে পারেনি এখলাসের কারণে যে এখলাসের সাথে দান করেছে কাউকে জানানোর উদ্দেশ্য নয় বাহাবা পাওয়ার উদ্দেশ্য নয় অথবা क्या अथवा भोट पवार उद्देश्य नर एम भाव दानी का दान ना खोटा ना दे रसलम भाव ओ व्यक्ति आर्शे नीचे सहाबादे नी जे व्यक्ति आल्ला ताल के गोपने स्मरण करजुल्लाह खालन एक आल्ला केरण कर फो ता तरचोक उपचे पड़े अश्रुते আল্লাহকে আল্লাহর ভয়ে ভীতে হয়েছে তার মতো সে মনে করেছে তার মতো মানুষ তো কিছুই না আল্লাহর সামনে আল্লাহ যদি তাকে রহমত না করে দয়া না করে তার তো পার হওয়ার কোনো পথ নেই এই চিন্তা করে সে চোখ থেকে পানি ছেড়ে দিয়েছে গুণার কথা স্মরণ করে ছেড়ে দিয়েছে আল্লাহর রহমতের কথা স্মরণ করে চোখ থেকে পানি ছেড়ে দিয়েছে এবং আখড়াতে আল্লাহতালার কাছে মুক্তি পাবে এই আশায় সে ছেড়ে দিয়েছে এই লোককে আল্লাহ তালা আশের নিচে ছায়া দেবেন বলে রসুল্লাহ সাল্লাহ আলিয়ালাম ঘোষণা করেছেন এই সাত শ্রেণির মধ্যে যাদের মধ্যে গুরুত্বপূর্ণ আর একটি শ্রেণী আছে যে তারা যারা পরস্পর ভালোবেসেছে আল্লাহর জন্য ভালোবেসেছে গুরুত্বপূর্ণ এই শ্রেণীটি এবং তাদের ব্যাপারে রসুল্লাহাম অন্য হাদিসে এসেছে হাদিসটি হচ্ছে রসুল্লাহাম বলেছেন ইন্দাল মুহ ফিজুল্লা আরশে যে আল্লাহ আল্লাহ তালার জন্য যারা ভালোবেসেছে পরস্পরকে তারা আল্লাহ আরশে তারা ছায়া পাবে অন্য হাদিসে আসে রসুল্লাহাল্লাম বলেছেন হকাত মাহাব্বাতি আলে মোতা হুম আমার মাহব্বত তাদের জন্য হক হয়ে গেছে ওয়াজিব হয়ে গেছে অর্থাৎ তাদের জন্য নির্ধারিত হয়ে গেছে তাদের জন্য আল্লাহর ফর কোনো কিছু ওয়াজিব নেই অর্থাৎ নির্ধারিত হয়ে যা আল্লাহ নির্ধারণ করে নিয়েছেন দয়া করে নির্ধারণ করে নিয়েছেন তাদের মাহাব্বত যারা আল্লাহর উদ্দেশ্যে এক অপরকে ভালোবাসবে আল্লাহ তারা তাদেরকে আর্শে নিচে ছায়া দেবেন যেদিন তার ছায়া ব্যতীত সেই আর্শে ছায়াব্যতীতে আর কোন ছায়া থাকবে না এই জন্য এরা ব্যতীত অন্যদের ব্যাপারও আসছে হাদিস আসে রসুল্লামে অন্যদের সম্পর্কে বলেছেন আর্শে নিচে তাদেরকে ছায়া দেবেন তার মধ্যে ওই ব্যক্তিকে বলেছেন যারা মানুষের দান মানুষকে ধার দিয়েছে উদার দিয়েছে মানুষকে কোনো কিছু দিয়েছে কিন্তু সে দিতে পারতেছে না পরিশোধ করতে পারছে না পরিশোধ করতে পারছে পরিশোধ করতে পারতেছে না তাকে সে ছাড় দিয়েছে আরো সময় দেয়া হলো তাকেও আল্লাহর বলেছেন অভাবীকে যদি সময় দেয় আজাল হাফিজুল্লিহি আল্লাহ তালা তাকে আর্শনীছে ছায়া দেবেন যেদিন আর কোন ছায়া থাকবে না অন্য হাদিস্লাম বলেছেন মান্না ফাসান গরিমহি কেউ যদি তার ঋণগ্রস্ত ছাড় দেয় আও মাহা আনু তাকে মাফ করে দে কান হাফিজুল আরশি অমল কিয়ামা আর সে নিচে এসে আর শে নিচে দিন থাকবে এভাবে हाँ भलो क्या जरा कर सब समय अवस्थान तरफ क्षति होना हाँ कठिन भयतम दिन तरफ समस्या होना को समस्या तर जरा आल्ला दिन मत चलें दिन दिन बिरोधी क्या करोधी क्या कर समस्या एर बाहरी आल्ला হাঁসরের মাঠে এমন লোকদেরকে উপকৃত করবেন যারা দিন উভর চলেছে তা চলেছে এমন ভালো লোকদের কালাতে উপকৃত করবেন হাঁসরের মাঠে তাদেরকে আল্লাহ তালা সেদিন সম্মানিত করবেন হাঁসরের মাঠেই তাদেরকে সম্মানিত করা হবে এই লোকগুলি সম্পর্কে ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে অন্য কোনো পরে বিস্তারিত আলোচনা করব ততক্ষণ আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুন ওয়াকি আলহামদুলিল্লাহামিন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকত